لاأَو حَن إلَكَكَمَاأَ حَنَ إ نُح وََّبين مِ بَع وَأَو حَن إ عِبَلهه م وَإسمعين وَإسحاق وََعقُوبَ وَْ الأسبَطِ وَوعس وَأَوبَ وَيونوس وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومذرين لألا يكون لنا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 আল্লা প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা আল্লাহ আজকে আমরা কথা বলবিয়া অর্থাৎ বক্তা এই নবীকে আল্লাহ আল্লাহ কথা বলার যোগ্যতা দান করেছিলেন বাগ্মিতা দান করেছেন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 ইব্রাহিম আলাহিসাল্লামকে বলা হয়ে থাকে আবুল আম্বিয়া বা পিতা আলেমদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেছেন সোয়াইব আলাহ সাল্লাম তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে কোরআনে উল্লেখ করা হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আমার এই কন্যা দয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আলাইসালামকে কথা বলা হয়েছিল কিন্তু কোরআনে আমাদের সুনির্দিষ্টভাবে এটা বলা নেই যে এই ব্যক্তি সুয়াইবামে ছিলেন কুরআন আমাদেরকে উল্লেখ করছে তিনি মাদিয়ানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং এই কারণে কিছু কিছু আলেম তারা বলে থাকেন মূসা আলাহিসাল্লাম যার কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন সুয়াইব আলাহিস্লাম কারণ সোয়াইব আলাহিস্লাম ছিলেন মাদিয়ানের নবী সুতরাং ইব্রাহিম আলাহ সালামের পরবর্তী একজন নবী হিসেবে আমরা সোহাইব আলাহ সাল্লামের কথা এখন ইনশাআল্লাহ তার জাতির ঘটনাগুলো জানব এবং এখানে আসলে নবীদের ক্রমধারায় সিরিয়ালে সোহেব আলাহাম ঠিক কার পরবর্তী এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তিনি যদি মোসাই আলাহিস্লামের সমকালীনও হয়ে থাকেন সেটা জেনেও আমাদের জন্য বিশেষ কোনো লাভ বা ক্ষতি নেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সোহাইব আলাহিস্লামের রেখে যাওয়া শিক্ষা সোহাইব আল্লাহিস্লাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন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 কিন্তু আরেকটি আয়াতে আমরা দেখতে পাই যখন মাদিয়ানের পরিবর্তে একটি গাছের সাথে সম্পর্কযুক্ত করে সোয়াইব আলাহিসাম এবং তার জাতিকে আমাদের কাছে পরিচিত করা হচ্ছে তখন আল্লাহ সোহাইবকে তাদের ভাই না বলে শুধুমাত্র নাম উল্লেখ করেছেন শুধুমাত্র সোয়াইব বলেছেন যেমন সুরাসুয়ার আতে আমরা দেখতে পাই আল্লাহ মোহাম্ম বলছেন আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা রাসুলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে যখন সুয়াইব তাদেরকে বললেন ইজ কল আল্লাহ আলা তার তোমরা কি ভয় করবে না সুরা সুয়ার রাতে আমরা দেখতে পাই আল্লাহ সাতজন নবীরকে কিভাবে তারা পেশ করেছেন এবং তাদের সম্প্রদায় কি প্রতিক্রিয়া জানিয়েছে সেই বিষয়গুলো আমাদের নিকটে উপস্থাপন করেছেন নু আলাহ সাল্লাম হুদ আলাহ সাল্লাম সলেহ আলাইসাল্লাম এবং লুদ আলাহ সাল্লাম তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ মহামতাল্লাহ বলছেন যখন তাদের ভাই নোহ তাদেরকে বলল কিংবা তাদের ভাই হুত তাদেরকে বলল তাদের ভাই সলেহ তাদেরকে বলল তাদের ভাই লুত তাদেরকে বলল কি বলেছিল তারা প্রত্যেকে বলেছেন আল্লাহ তখন তোমরা কি ভয় করবে না প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই জাতিগোষ্ঠীর নিকট যে নবীকে আলাহামতাল্লাহ প্রেরণ করেছেন তাদেরকে তাদের ভাই বলে সম্বোধন করেছেন কিন্তু সোহাইব আলাহিস্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাদিয়ানের ক্ষেত্রে মাদিয়ানের মাধ্যমে যখন আল্লাহ মহাম্মতাল্লাহ তাদের জাতির সাথে সোহাইব আলাহিস্লামকে সম্পর্কযুক্ত করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে সেই ক্ষেত্রে সোহাইব আলাহ সালামকে আখাহম সোয়াইব বা তাদের ভাই সোয়াইব বলে উল্লেখ করলেও যখন আসহাবুল আইকা বা আইকার সাথে সম্পর্কযুক্ত করে আল্লাহ সোহাইব আল্লাহ সাল্লামের নাম উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে সোহাইব আলাহিসাল্লামকে তাদের ভাই বলেননি কেন এর উত্তরে ইবেন কাসির রহেমল্লাহ তিনি বলছেন এর কারণ এটাই যে এখানে আলাহ সুবাহতাল আল্লাহ সেই জাতির লোকেদেরকে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 বাধাগুলো কোথায় সমস্যাগুলো কোথায় সমাজে বিদ্যমান মূল সমস্যাগুলোকে তারা টার্গেট করতেন এবং সেগুলিকে সমাধান করার চেষ্টা করতেন সুতরাং একই তাওহিদ প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম সমস্যাকে মোকাবেলা করেছে কারণ এক এক সমাজের লোকেরা এক রকম ব্যাধিতে এক এক রকম সমস্যায় আক্রান্ত ছিল বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো আলসহ মহমত আল্লাহ কোরআনে আমাদের কাছে এই উদ্দেশ্যে বর্ণনা করেছেন কারণ আলস মহমত আল্লাহ জানান অতীতের জাতিগুলো যে সমস্যাগুলোতে আক্রান্ত ছিল আমাদের এই মুসলিম উম্মা বর্তমান উম্মত একই সমস্যায় আক্রান্ত হবে একই পরিস্থিতিতে আক্রান্ত হবে এ কারণে আমরা দেখতে পাই অতীতের সবগুলো জাহিলিয়াতে আমাদের বর্তমান সমাজে রয়েছে আল্লাহ জানেন যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সাইদিন আলুত আলাহিস্লাম সেই সমস্যা বর্তমান সমাজেও থাকবে আল্লাহ সুবাহ জানেন জানান নুহ আলাহিস্লামের সময়ে যে সমস্যা ছিল মূর্তি পূজা এবং ওসিলা ধরে ভায়ামাধ্যম ধরে আল্লাহ কাছে দোয়া করার ক্ষেত্রে শির্প করা হুদ আল্লাহ সাল্লামের সময়ে যে সমস্যা ছিল অর্থাৎ যখন জাতিগুলো দুনিয়াতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে তখন তারা অহংকারী হয়ে যায় এবং বলতে শুরু করে আমাদের যে এইসব আর কে আছে এবং অন্যান্য জাতিদের উপর তারা জুলো মত্যাচা শুরু করে সালেহ আলাহিস্লামের সময় যে সমস্যা ছিল শিরিকের সমস্যা ছিল এবং তারা আল্লাহ আজাদ থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছিল ভেবেছিল পাথরের দালানগুলো তাদেরকে রক্ষা করবে এবং একই ভাবে আমরা দেখতে পাই সুয়াই আলাহিস্লামের সময়ে যে সমস্যা ছিল সেটা ছিল তারা একটি গাছকে আল্লাহর সাথে শিরিক করে পূজা করত ইল্ হিসেবে মানত এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানত না তারা মনে করত দুনিয়াবি কার্যক্রমে ধর্মীয় বিধিনিষেধ থাকা চলবে না সুতরাং তারা দুনিয়াবী বিষয়গুলোকে ধর্ম থেকে পৃথক করার দাবি করেছিল যেটা আমরা বর্তমানে দেখতে পাই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার সমর্থক লোকেরা যে কুফুরি দাবি করে সেই সমস্যায় আক্রান্ত ছিল সুবাই আলাহ সাল্লামের লোকেরা এবং একইভাবে আমরা আরো জানি মৌসু আল্লাহ ইসলামের সময় লোকেরা যে সমস্যায় আক্রান্ত ছিল সেটা ছিল স্বৈরাচারী শাসক যে নিজেকে রব বলে দাবি করেছে এবং একই সাথে বনি ইসরায়েলের লোকেরা যারা আল্লাহর বিধানকে অমান্য আল্লাহর আইনকে পরিবর্তন করে দিত এই সবগুলো সমস্যাকে আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনে এই উদ্দেশ্যে উপস্থাপন করেছেন আমাদের কাছে কারণ আল্লাহ সুবাহতাল্লাহ জানেন অতীতের সেই সমস্যাগুলো বিলুপ্ত হয়ে যাবে না বরং বর্তমান উন্মতের মধ্যে সবগুলো সমস্যায় আমরা দেখতে পাই কাজেই তাদের কাহিনী আমাদেরকে জানতে হবে যদি আমরা চাই এই পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা করতে এবং সমাধান করতে আল্লাহ কুরআনে বলছেন সুয়াইব আল্লাহ সাল্লাম বললেন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 সুাইব আল্লাহ ইসলামের জাতির লোকেরাই সর্বপ্রথম কর এবং শুল্ক প্রথা চালু করে এর আগে যদি কোন কাফেলা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত হিজাজ থেকে শাম অথবা শাম থেকে হিজাজে তখন তাদেরকে কোনো কর প্রদান করতে হতো না সুয়াইব আলাহ ইসলামের জাতির লোকেরা তারা তাদের সময় যদি কেউ হিজাজ বা শাম মাদিয়া নদিক্রম করে যেত সেই ক্ষেত্রে তাদেরকে কর প্রদান করতে হত শুধু এখানেই শেষ নয় তারা সেই ব্যবসায়িক কাফেলাগুলোকে লুট করত তাদের সম্পদ আত্মসাত করত এবং একই সাথে যখন সোয়াইব মানুষকে সংশোধনের জন্য দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দিকে আহ্বান করছিলেন তারা সেই আহ্বানে আল্লাহ মোহাম্মদ সেই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন সোহাইব আল্লাহ সাল্লাম বললেন বললেন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 গাণিতিক ভাবে আমাদের সম্পদকে বৃদ্ধি করে একশো টাকা দশ টাকা সুদ পেলেন ১১০ টাকা হয়ে গেল সম্পদ বৃদ্ধি পেল আবার একশো টাকা থেকে আপনি দশ টাকা মানুষকে দান করলেন আপনার সম্পদ কমে নব্বই টাকা হয়ে গেল দান খরচ করলে অর্থ সম্পদ কমে যায় সুদে খাটালে সেই সম্পদ বৃদ্ধি পায় এটা হচ্ছে ভাবে কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তিনি কোরআনে কি বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আল্লাহ সুদকে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 অপরদিকে আপনার হয়তো এক হাজার টাকা থাকতে পারে কিন্তু সেই সম্পদে যদি বারাকা না থাকে তাহলে সেই সম্পদ আপনার ক্ষতির কারণ হবে সর্বনাশ ডেকে আনবে এই ধরনের উদাহরণ আমরা দেখতে পাই এমন বহু মানুষ রয়েছেন যারা প্রচুর সম্পদশালী ধনী ব্যক্তি কিন্তু এরপরও তাদের জীবনে সুখ শান্তি সন্তুষ্টি নেই অপরদিকে এমন বহু মানুষ রয়েছেন যাদের জীবনে খুব বেশি সম্পদ নেই অল্প সম্পদ কিন্তু তারা সুখী এর কারণ হচ্ছে সেই অল্প সম্পদে সফমতাল্লা বাড়াকা দিয়েছেন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 তারা বলেছিল হে সুয়াইব তোমার সবাদ কি এই দিচ্ছে নাকি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 তোমার ঘরে আদায় করো মরচিদে আদায় করো অফিসে আদায় করো যেখানে সুযোগ সুবিধা সেখানে আদায় করো কিন্তু সব কিছুর মধ্যে তোমার সালাত টেনে আনবে না তোমার ধর্মকে টেনে আনবে না কেন তুমি আমাদের ধর্মপালনে এসে বাধা দিচ্ছ কেন আমাদের ধর্মের সমালোচনা এমন কি বর্তমানে আমরা দেখতে পাই এই ধূর্ত কুফাররা তারা কুরআনের আয়াতকে অপব্যাখ্যা করতেও ভয় পায় না যেমন তারা বলে থাকে লাকুম দিন ও কুমালিয়া দিন এই বক্তব্যের মাধ্যমে নাকি তাদের বাতিল ধর্মকে আল্লাহ রসুলাম স্বীকৃতি দিয়েছেন সুবাহান দেখতে পাই সঠিক ঘটনাটি ছিল যখন সমস্ত কুফাররা ইসলামের দাওয়াতের গতি দেখে এবং সমস্ত জুলুম নির্যাতনের মুখেও ইসলাম কিভাবে মাক্কায় প্রসারিত হচ্ছে সেটা দেখে ভীত হয়ে রসুলা কাছে আপোষ করতে এসেছিল যেন রসুলাম তাদের ধর্ম থেকেও কিছু অংশ গ্রহণ করেন ফলে তারাও নমনীয় হবে তখন রসুলাম তাদের বাতিল ধর্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে রিজেক্ট করে তিনি বলেছিলেন লাকুম দিন কুমালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদেরটা আমাদের জন্য তোমাদের কাছ থেকে আমরা কিছু গ্রহণ করব না আর এটাও জানি আমাদের কাছ থেকে তোমরা কিছু গ্রহণ করবে না সুতরাং সেই বক্তব্যের মাধ্যমে রসুসুল ইসলাম তাদের ধর্মকে বাতিল নোংরা মতবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন অথচ আজকে আমরা দেখতে পাই কিছু অজ্ঞ মানুষ তারা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সূত্র আবিষ্কার করে ফেলেছেন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 জীবনের কার্যক্রমগুলোর মধ্যে কিছু অংশ ধর্মীয় কিছু অংশ দুনিয়াবী এভাবে পৃথক করা দ্বিতীয় বিষয়ে তারা উল্লেখ করেছিল তারা বলেছিল আমাদের ধন সম্পত্তি নিয়ে আমরা যা কিছু করতে চাই তা করতে পারবো না তোমার বলে নাকি। বলছে তাদের নিজ অর্থনৈতিক লেনদেনের সাথে সালাতের কি সম্পর্ক থাকতে পারে তাদের মধ্যে এগুলোর মধ্যে ধর্মের কোন বিধিনিষেধ নেই এগুলোর মধ্যে ধর্মের কোন নিয়ন্ত্রণ নেই এই মতবাদ এভাবে চিন্তা করা অর্থাৎ ধর্মকে শুধুমাত্র আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া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 এর বিরুদ্ধে লড়াই করেছেন সোহাইব সালাম সমস্ত জুদুম নির্যাতনের মুখেও তার দিনের কাজ প্রচারে অটল ছিলেন এবং মানুষকে আহ্বানের কাজ করে যাচ্ছিলেন দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যেহেতু সোহাইব আলাহ ইসলামের জাতির লোকেরা তারা তার কথা শুনতে চাইত না বা বোঝার কোন চেষ্টাও করতে না তারা বলল এ সাইব তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না অবদান দিল এবং আরো বললাই এবং তোমাকে আমরা দেখতে পাই একজন দুর্বল ব্যক্তি হিসাবে তোমাকে আমরা একজন দুর্বল ব্যক্তি মনে করি আমাদের মধ্যে তোমার গোত্রের লোকেরা না থাকলে অবশ্যই তোমাকে পাচর ছুঁড়ে হত্যা করে ফেলা হতো সুতরাং বক্তব্য থেকে স্পষ্ট তারা যে ভাষা বুঝে থাকে সেটা মুখের ভাষা না তাদের বোধগম্য ভাষা হচ্ছে বল প্রয়োগের ভাষা শারীরিক ভাষা সোহাইব আলিস্লামকে তারা দুর্বল হিসেবে মনে করত এই কারণে সোহাইব আলাইস্লামের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে না তার কথা বোঝার কোন চেষ্টাও করছে না বল প্রয়োগের ভাষা ছাড়া আর কোন ভাষা তাদের প্রধগম্য নয় সালাম বলেছেন তিনি হচ্ছেন খাতিবিয়া নবীদের মধ্যে সেরা বক্তা নবীদের খতিব বক্তা কাজেই এটা বলার কোন সুযোগ নেই সুহাইব আলাহামের কথা অস্পষ্ট ছিল বরং সুহাইব আল্লাহ সাল্লাম যতটা সম্ভব সহজভাবে তার বক্তব্যকে মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতেন কিন্তু তারা বুঝার চেষ্টা করত না বলেই বুঝতে পারত না সোহেব আলাহিস সম্পর্কে তারা বলছে যদি তোমার গোত্রের লোকেরা না থাকত অবশ্যই তোমাকে পাথর ছুড়ে হত্যা করে ফেলা হত সোহেব আলাহাম একটি সম্মানিত শক্তিশালী গোত্রের সদস্য ছিলেন আমরা এর আগের পর্বে লুত আল্লাহ ইসলাম সম্পর্কে আলোচনা করেছি রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন লুত আলাহ ইসলামের পর প্রত্যেক নবী রাসুলকে আল্লাহ সুতালা শক্তিশালী গোত্র দান করেছেন গোত্রের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেছেন এর কারণ আমরা জেনেছি লুতুল সাল্লামের সম্পর্কে বর্ণনা করার সময় লুত আলাহ সাল্লাম তিনি সেই ঘটনার সময় যখন ফেরেস্তা তার বাড়িতে আশ্রয় নিয়েছিল তিনি আফসোস করে বলছিলেন যদি আমি কোন শক্তিশালী খুটি বা ভিত্তির উপরে নির্ভর করতে পারতাম সুতরাং আমরা দেখতে পাই ব্যক্তি হিসাবে সোয়াইব আলাহ সাল্লামের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ছিল না কোন মূল্য ছিল না সোয়েব আলাহ সাল্লাম কুফারদের প্রতিক্রিয়ার জবাবে তিনি কি বলেছিলেন সোয়াইব আলাহ সাল্লাম তিনি বলেছেন قال يا قوم ارهطي اعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا ان ربي بما تعملون محيط هي مرجتي يا قوم আমার গোত্র কি তোমাদের কাছে আল্লাহর থেকে বেশি শক্তিশালী হয়ে গেল আমার গোত্রকে তোমরা বিবেচনা করছো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা পশ্চাতে ফেলে রাখলে তোমরা আমাকে আমার পরিবারের কারণে হত্যা করবে না অথচ তোমাদের মধ্যে আল্লার কোনো ভয় নেই আল্লাহর কথা চিন্তা না করে বরং আমার পরিবারের কারণে ভীত হয়ে তোমরা আমাকে হত্যা করছ না মাদিয়ানের অধিবাসীরা আমরা বলেছি তারা ছিল বেশ ধনী এবং সম্পদশালী এরপরও তারা দুর্নীতি করত প্রতারণা করত এবং যখন মানুষের কাছে অনেক বেশি সম্পদ চলে আসে মানুষ অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে অন্য সবকিছু থেকে অমোখাপেক্ষী মনে করে থাকে রাসুসাম জিভাই বলেছেন সম্পদ এটা তোমাদেরকে অহংকারী করে তোলে সালাম সুহাইবুল্লাহাম খাতিবুলাম্বিয়া নবীদের বক্তা তিনি তার জাতির উদ্দেশ্যে বেশ অসাধারণ কিছু উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো আমরা জানার চেষ্টা করব কুরআনে সুহাইব সাল্লামের বক্তব্যের কিছু অংশ উল্লেখ করা রয়েছে আমরা এখন যে আয়াতগুলো শুনব সেখান থেকে আমরা ছয়টি উপদেশ বের করতে পারি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 এরপরও কি আমি তার হুকুমকে অমান্য করতে পারি যখন সোহেব আলাহামের জাতির লোকেরা সোহেব আলাহামকেই উল্টো আহ্বান করে বলছিল তুমিও আমাদের মতো আমাদের এই সমস্ত অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করো সোহেব আলাইসালাম তাদেরকে বললেন তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিদের উপর থাকি এবং তিনি যদি আমাকে নিজের তরফ থেকে উত্তম রিজিক দান করেন এর পরকে আমি তাকে অমান্য করতে পারি সুতরাং সোহেব আলাহ সাল্লাম তাদেরকে বললেন আমি চাই না তোমাদের থেকে যে কাজ আমি ছাড়তে চাই আমি নিজেই সে কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য সংশোধন করতে চাই এবং তিন নম্বর আল্লাহর তফিক দ্বারাই কাজ হয়ে থাকে চার নম্বর আমি তার উপরই আস্থা রাখি এবং তার প্রতি ফিরে যাইসালাম আরো বললেন হে আমার জাতি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 বললেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমতাও ইস্তেকফার করো এবং তারই পানে ফিরে এসে তওবা করো নিশ্চয়ই আমার রব খুবই মেহেরবান অতি স্নেহময় এই তিনটি আয়াতে বেশ কিছু উপদেশ হয়েছে প্রথম উপদেশ আমরা দেখতে পারি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 সমাজে কৃত দাসের সংখ্যা অনেক বেড়ে গেছে আপনি দয়া করে লোকেদেরকে দাস মুক্ত করে ব্যাপারে উৎসাহিত করেন ক্ষুদায় কিছু কথা বলবেন ইমাম মালিক রাহেম তিনি তাদের নাসিয়া উপদেশ শুনলেন পরবর্তী সপ্তাহ জুমার দিন জুমা চলে গেল তিনি মুক্ত করার ব্যাপারে কিছুই বললেন না দ্বিতীয় সপ্তাহ আরেকটি জুমা আসলো এই সপ্তাহেও তিনি এই বিষয়ে কিছু বললেন না এভাবে তৃতীয় সপ্তাহ চলে গেল তিনি এ ব্যাপারে মুখ খুললেন না কিছুই বললেন না আরও কয়েক সপ্তাহ চলে গেল এবং এরও এক ক্ষুদায় খুবই সাদামাটা ভঙ্গিতে ইমাম মালিক রেহমা উল্লাহ লোকেদেরকে বললেন তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও এবং খুদবা শেষ হওয়া মাত্র লোকেরা তাদের দাসদেরকে মুক্ত করে দিতে লাগলো আজাদ করে দিতে লাগলো ইমাম মালিক রেহমা তিনি খুব বেশি জোরাজুরি করেননি খুব শান্তভাবে সাধারণভাবে লোকেদেরকে বলেছেন তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও এরপরও মুসল্লিরা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 তাহলে তারও বেশি ভালো হত ইম মালিক রহমাল্লাহ তিনি তার দেরি করার কারণ ব্যাখ্যা করলেন তিনি বললেন আমি এমন কোন আদেশ করতে চাইনি যেটা আমি নিজেই করিনি যেহেতু আমার কাছে কোনো দাস ছিল না তোমরা আমাকে কৃতু দাস মুক্ত করার কথা বলার পরে আমি দাস ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করেছি একজন দাসকে ক্রয় করেছি তাকে নিজের কাজে ব্যবহার করেছি এরপর তাকে মুক্ত করে দিয়েছি এর পর আমি মিম্বরে উঠে সকলকে দাস মুক্তির ব্যাপারে আহ্বান জানিয়েছি এবং এরপর লোকেরা আমার কথাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে কারণ আমি কথাগুলোকে অন্তর থেকে বলতে পেরেছি এ কারণেই তারা আমার কথা অনুসারে কাজ করেছে সুতরাং আমাদের উচিত মানুষদেরকে সেই সমস্ত সৎ কাজে উৎসাহিত করা যেগুলো আমরা নিজেরা আমল করে থাকি এবং সেই সমস্ত পাপকাজ থেকে বিরত রাখা যেগুলো আমরা নিজেরা বিরত থাকি সাল্লামের দ্বিতীয় উপদেশটি হলো তিনি বলেছেন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 হতে এর মাধ্যমে সে ইসলামের দিকে কিছুটা হলেও সামনে এগিয়ে আসল হয়তো তার কিছু ভুল ধারণা ছিল যেগুলো আমি ভেঙে দিতে সক্ষম হলাম একটা পাথুরকে ভাঙার জন্য অনেকগুলো আঘাত করতে হয় তার মানে এই নয় যে সর্বশেষ আঘাতেই পাথরটা ভেঙে গেল বরং আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে সুহাইব আল্লাহ ইসলাম যেভাই বলেছেন আমি তো সংশোধন করতে চাই যতটা আমি সাধ্যমতো পারি সেভাবে আমাদেরকে কাজ করতে হবে শতভাগ যদি কোনো পরিস্থিতি আমরা পরিবর্তন নাও করতে পারি যতটুকু পারি সাধ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করে যেতে হবে যেমন বর্তমানে মুসলিম উম্মার দিকে যদি আমরা খেয়াল করি অধিকাংশ বিষয়ের মধ্যেই ভালো খারাপ মিশ্রিত অবস্থায় রয়েছে এরকম একটা সময়ে আমরা রাতারাতি একদিনে সব কিছু পরিবর্তন করতে পারবো না এবং সেটা সম্ভাবনায় কাজেই আমাদেরকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে কিন্তু যদি আমাদের কাছে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 তারা সরিয়া প্রতিষ্ঠা না করে ধীরে ধীরে অগ্রসর হবার নীতিকে গ্রহণ করেছিল অথচ অলাচভা মাতালা তাদেরকে শক্তি দিয়েছিলেন যখন তারা সুযোগকে নষ্ট করল আবার অলসভা মাতালা তাদেরকে অপমানিত অধপতিত করে দিলেন কাজেই আমাদেরকে সামর্থ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে পরিবর্তন সময় সাপেক্ষ ব্যাপার হলেও যদি আমরা ধারাবাহিকতা রক্ষা করে ধাপে ধাপে অগ্রসর হতে থাকি তাহলে সব কিছুই করা সম্ভব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 তেমন একটা উদাহরণ দেই আমরা দুজন ছাত্রের কথা চিন্তা করতে পারি তাদের সামনে পরীক্ষা রমাজান মাস চলছে একজন ছাত্র সে সিদ্ধান্ত নিল দিন রাত পড়াশোনা করবে পড়াশোনা করবে পরীক্ষা ভালো ফলাফল অর্জন করবে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এই কারণে তার পক্ষে এখন মসজিদে যাওয়া তারাবির সালাতে সময় দেওয়া এটা সম্ভব নয় যে সিদ্ধান্ত নিল এই পরীক্ষার জন্য পড়াশোনা করা এটাও তো একটা ইবাদত আমার এই কাজের জন্য প্রচুর সময় দরকার কাজে এক্ষেত্রে আল্লাহর জিকিরের জন্য আমাদের অতিরিক্ত সময় নেই সে তারাবির স্বাদকে বাদ দিল ছাত্রটি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করল দ্বিতীয় ছাত্র সেও পরীক্ষায় ভালো করতে চায় পড়াশোনা করতে চায় কিন্তু একই সাথে তার রয়েছে আলোচনা আলোচনা ছিল মুসলিমদের জন্য ভালোবাসা রয়েছে সে মসজিদে যেতে চায় রামাদানের এই বারাকাত পূর্ণ সময় করতে চায় তারাবি পড়তে চায় এই কারণে সে পড়াশোনার সময় থেকে কিছুটা বাদ দিয়ে আল্লাহর ইবাদতের পিছনে সময়কে লাগাল কেননা এটা রমজান মাস সে এক মুহূর্ত সময়কেও নষ্ট করতে চায় না যখন পরীক্ষার দিনটি চলে আসলো হতে পারে কোন কঠিন একটা বিষয় গণিত পদার্থবিজ্ঞান কিংবা ইলেকট্রনিক্স এরকম একটা পরীক্ষা যেখানে কঠিন কঠিন গাণীরিক সমস্যা সমাধান করতে হয় দেখা গেল ইবাদতে মহযোগী ছাত্রটি দ্বিতীয় ছাত্রটি অনেক কম সময়ে একটার পর একটা সমস্যা সমাধান করে পরের সমস্যা চলে যাচ্ছে আল্লাহ তাকে ইবাদতের পুরস্কার সুর তাফিক দিচ্ছেন সামর্থ্য দিচ্ছেন সে খুব সহজীব সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যাচ্ছে অপরদিকে যে ছাত্রটি অনেক বেশি পড়াশোনা করেছিল এবং ইবাদতের সময় থেকে কিছুটা সময় কেটে নিয়ে এসেছিল সে হয়তো একটা অঙ্ক সমাধান করতে গেল সেখানে আটকে গেল এবং কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করতে গিয়ে সে পরের প্রশ্ন আর যেতে পারল না এভাবে এক ঘন্টার উপরে সময় চলে গেল সুতরাং একদিকে একজন যেভাবে সারা দিন রাত পড়ার টেবিলে থাকার পরেও পরীক্ষার হলে গিয়ে সমাধান করতে গিয়ে আটকে গেল অপরদিকে একজন ছাত্র তারা বিস্তারত আড়াই করেছে জিকিরো সময় দিয়েছে মুসলিমদের সাথে সময় দিয়েছে দাওয়াতের কাজে সময় দিয়েছে অল্প প্রস্তুতির পরেও সে দেখা গেল পরীক্ষার হলে খুব ভালো ফলাফল করেছে এটা কেন হলো। কারণ একজন ক্যালাস মহমাতালা সামর্থ্য দিয়েছেন তাও দিয়েছেন যেটা অনুজনের কাজে ছিল না তাওফিক আল্লাহর পক্ষ থেকে আসেন তাউফিক জিনিসটা এমন নয় যে যত বেশি শ্রম দিব তত বেশি লাভ করব বাহ্যিকভাবে দৃশ্যত আপনি যত পরিশ্রম করবেন তত ভালো ফলাফল পাবেন এটাই হচ্ছে সাধারণ বিধি এবং শূন্যও তাই বলে কিন্তু এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে তাওফিক এবং সেটা আল্লাহ সফলার হাতে যত বেশি শ্রম দিব তত বেশি ফল পাব এটা যেভাবে আল্লাহর বেধিত একটা নিয়ম ঠিক তেমনিভাবে তাওফিক ও আল্লাহ সফতালার একটি ফ্যাক্টর যার মাধ্যমে আল্লাহ আপনার কাজকে সহজ করে দেন অল্প কাজকে আল্লাহ মহাতাল্লা বৃদ্ধি করে দেন সুতরাং দুইটা জিনিসের উপরেই আমাদের ফলাফল নির্ভর করে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এ কারণে সোহাইব আল্লাহ সাল্লাম তিনি বলছেন আমি তো আমার সামর্থ্য অনুষ্ঠানে সর্বোচ্চ চেষ্টা করছি এবং তাওফিক এটা তো আল্লাহর হাতে আমা তাফিকই ইল্লা বিল্লাহ তাওফিক আল্লাহর পক্ষ থেকে চতুর্থ উপদেশ সোহাইব আলহ সাল্লাম তিনি বলছেন আলাইহি তাক্কালতু আমি তার উপরেই আল্লাহ সভাওয়ালার উপরে আমি আস্থা রাখি ভরসা করি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি উপদেশ সর্বদা যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা রাখা আস্থা করা এটা আমাদের জন্য কর্তব্য তা এই শব্দটির অর্থ বর্তমানে বিভিন্নভাবে অপব্যাখ্যার শিকার কিছু কিছু মানুষ তাওয়াক্কুলের ক্ষেত্রে তাদের বিশ্বাসকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়েছেন তারা মনে করেন তাওয়াক্কুল মানে আল্লাহের উপর ভরসা করা মানে সমস্ত কাজ বাদ দিয়ে চুপচাপ বসে থাকা নিজেকে চিন্তা বাদ দেওয়া সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আলোচনা তালয় আনুষ্ঠানিক বাধ্যে মুশগুল থাকা এবং তারা মনে করেন আল্লাহর ভরসা করার জন্য উটের গলায় রশি ভাতার দরকার নেই কিংবা জিহাদের কোনো প্রস্তুতি প্রয়োজন নেই শাপলা চত্বরে এসে তসবি এবং জায়গামালস নিয়ে বসে থাকলেই সমস্ত সমাধান চলে আসবে যেমন শাইখ আনোয়ার আলাউলাকি তিনি একটি ঘটনায় উল্লেখ করছেন ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি বলছেন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 তখন তিনি বললেন এটাই হচ্ছে তাওয়াকুল সম্পর্কে আমাদের ভুল ধারণা সাহাবিরা কখনোই খালি হাতে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে যাননি প্রতিপক্ষের কাছে রয়েছে তীর ধনুক ঢাল তলোয়ার আর তারা শুধুমাত্র খালি হাতে তাদেরকে চর মেরে দিহাত করতেন না এভাবে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তাওয়াক্কুল সম্পর্কে এটা একেবারেই ভ্রান্ত একটা বিশ্বাস তাওয়াক্কুল নিয়ে আরেকটা বিপরীত মেয়েরুর এক্সট্রিম বিশ্বাস হচ্ছে যাদের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 কারণ তারা মনে করেন শুধুমাত্র দুনিয়াবীর চেষ্টা করলেই ফলাফল আসবে অথচ আলোচ মহামাতা তিনি যে সব কিছু নিয়ন্ত্রক এই বিষয়টা তারা ভুলে যান সমস্ত মানুষের ত্যাগির এবং হৃদিক আলোচ মাতাওয়ালা আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন সুতরাং আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানের জন্য খাদ্য সংস্থান করছেন জোগাড় করছেন এটা ভুল ধারণা আল্লাহ সুমাতা আপনাকে হৃদিক সরবরাহ করছেন কোন একজন ব্যক্তি হয়তো জুমার সালাদকে ত্যাগ করলো। কেন ত্যাগ করল কারণ তার কাজ আছে কাজ আছে এটা সত্য তবে আল্লা সহমতাল্লাহ তিনি এই কথা বলছেন যদি জুমার দিনে সালাতের জন্য তোমাকে আহ্বান করা হয় আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এই লোকটি দ্বিতীয় লোকটি পার্থিব জীবনের কেন অনুসরণ করতে গিয়ে আখিরাতের জন্য তার যে দায়িত্ব ছিল সেটাকে ভুলে গেল পরিত্যাগ করল সালাদ ত্যাগ করল সুতরাং তাওয়কুল কি এটা আমাদেরকে বুঝতে হবে তাওকুল সম্পর্কে বুঝতে গেলে একটি হাদিস আমরা জানি একজন সাহাবি রাসুদুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যদি আমি আমার উটকে না বেঁধে স্বাদ আদায় করতে যাই আল্লাহরপর ভরসা করলাম উটকে না বেঁধে স্বাদ আদায় করতে গেলাম সেটা কি তাওয়্কুল হবে কিনা রাসুদুল্লাহ সাল্লাহ আসালাম বললেন না আগে নিজের উটকে রশিদ দিয়ে বেঁধে রাখো এরপর আল্লাহরপর ভরসা করো সুবান আল্লাহ এই হাদিসে আমরা দেখতে পাই দুইটি অংশের মাধ্যমে কত সুন্দরভাবে রাসুল্লা সাল আসসালাম তাওয়াক্কুল কি সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন রাসুল্লাহ সাল আসলাম বলছেন নিজের উটকে প্রথমে রশি দিয়ে বেঁধে রাখো এরপর আল্লাহর ভরসা করো অন্য কথায় বলতে গেলে আপনার পক্ষে যতটুকু করা সম্ভব প্রথমত আপনি সেই কাজটা করেন সামর্থ্য মেলে সর্বোচ্চ চেষ্টাটা করেন এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা করেন ভরসা করেন এটাই হচ্ছে তাওয়াক্কুল আরেকটা হাদিস থেকে আমরা দেখতে পাই তাওয়াক্কুল সম্পর্কে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 মানুষের বাসায় থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে আমরা টাকা পয়সা জমা করে রাখি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই কিছু কিছু মানুষের টাকা পয়সা এত বেশি থাকে যা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং তাদের নাতিপুতিদের জন্যও অর্থ সংস্থান করে যাচ্ছে এরপরও তারা ভয় হয়ে থাকে যে কখন কি হয় অর্থ উপার্জনের জন্য আলোচ মহমাতালে আদেশগুলোকে পরিত্যাগ করে সালাতকে পরিত্যাগ করে সবসময় তারা ভয়ের মধ্যে থাকে আলাদার উপর তাদের কোনো ভরসা নেই সবসময় তারা মনে করেন কি হবে আমার কি হবে আরও টাকা পয়সা প্রয়োজন অতচ আমরা দেখতে একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি খাদ্যের প্রয়োজন নেই শেখ আনোয়ার লালকি তিনি এই লেকচারে বলছিলেন যে একজন মানুষের জন্য সাতটা খেজুর বছরে তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করলে তিনশো পঁয়ষট্টি গুণ সাত যতগুলো খেজুর হয় এবং বড় এক জার জলপাই তেল তিনশো পিস প্রতিদিন একটা করে বনরুটি পাউরুটি আর কয়েক ব্যারেল পানি ব্যাস বেঁচে থাকার জন্য একজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট শাইক বলছিলেন এর জন্য মাত্র কয়েক হাজার টাকা প্রয়োজন অথচ আমাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে এরপরও আমাদের আল্লাহর উপর কোন ভরসা নেই আসছে এই সংশয় অনুভব করি এই জন্যই রাসুস আসলাম বলছেন যাদের আছে তাওয়াক্কুল তাদেরকে আলাসভাতাল এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন সেই পাখিদের মতো যারা ভোরবেলা ক্ষুধা পেটে বেরিয়ে পড়ে সন্ধ্যায় ফিরে আসে ভর পেটে তাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সুভাওয়ালা এই হাদিস্ত্রীতি থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে লোকেরা তাওয়াক্কুলের ধারণাটিকে বিকৃত করে নিজেদের অলসভাবে বসে থাকাকে বৈধতা প্রদান করেছে তারা এই হাদিস্ত্রী থেকে নিজেদেরকে সংশোধন করে নিতে পারেন বিষয়টি হচ্ছে যেই পাখিগুলোর কথা রাশু আসলাম বলছেন সেই পাখিগুলো সেই পাখিগুলো কিন্তু আল্লাহর উপর ভরসা করে তাওয়্কুল করে নিজেদের ঘরে বা বাসায় চুপচাপ বসে থাকেনি বরং তারা ভোরবেলা বের হয়ে গেছে এবং সন্ধ্যায় ফিরে এসেছে সারা দিন তারা কর্মব্যস্ত থেকেছে যদি পাখিগুলো শুধুমাত্র নিজেদের বাসায় বসে থাকত এবং আল্লাহরপর বলতো আমরা ভরসা করেছি তাদের ঋজিকে সংস্থান হতো না বরং তারা সারাদিন রিজিকে সন্ধান করে সন্ধ্যায় ঘরে ফিরে এসেছে এবং যে পরিশ্রম তারা দিন করেছে এর বিনিময় আলোচনা হাতালা তাদের খাদ্যের সংস্থান করেছেন এটাই হচ্ছে সুয়াইব আলাহ ইসলামের পঞ্চম উপদেশ ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা সত্যকে প্রত্যাখ্যান করো শোয়েবসালাম তার জাতির লোকেদেরকে বলছেন হে আমার জাতি আমার সাথে বিদ্বেষ পোষণ করে জিদ করে তোমরা নোহ বাহুদ অথবা সলেহ আলাহামের কমের মতো নিজেদের উপরে ধ্বংস ডেকে আনো না আজাবকে ডেকে আনো না আর লুতের জাতি এটা তো তোমাদের থেকে খুব ব্যক্তিগত দ্বন্দ্ব সত্য প্রত্যাখ্যানের কোন কারণ হতে পারে না সোহেব আলাহিসামের জাতির লোকেরা শোহেব আলাহিস্লামকে তুচ্তাচ্ছিল্য করত দুর্বল মনে করত ঘৃণা করত সোহেব আলাহ ইসলাম তাদেরকে বলছেন যে তার সাথে তাদের যে এই ব্যক্তিগত দ্বন্দ্ব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 তারা শুধুমাত্র হিংসা এবং বিদ্বেষের কারণে তাকে প্রত্যাখ্যান করল সুফান আল্লাহ নিজেদেরকে তারা জাহান নামের আগুনে ছুড়ে দিল হিংসা বিদ্বেষের কারণে হিংসা বিদ্বেষের কারণে যদিও তারা জানত তিনি এরপরও তারা তাকে প্রত্যাখ্যান করল সোয়াইব আলাহ সাল্লাম তারা জাতির লোকেদেরকে বলছেন আমাদের মাঝে এই শত্রুতাকে তোমরা মুসলিম হওয়ার পথে বাধা হিসেবে দাঁড় করো না এবং নৌ হুদ বা সাল্লামের জাতির লোকেদের মত। নিজেদের উপরে ধ্বংস আজাব ডেকে তাদের মতো পরিণতি বরণ করো না এবং সুয়াইব আলাহিসাম আরও বলছেন লুত আলহিস্লামের জাতি সম্পর্কে আর লুতের জাতিও তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয় মুভস্তিরগঞ্জ তারা বলেছেন এই কথার দুইটি অর্থ রয়েছে এক নম্বর হচ্ছে প্রথমত দূরত্বের বিচারে কারণ মাদিয়ান এই এলাকাটি লুত আলহিস্লামের জাতির সেই সাদুম জনপদ থেকে খুব বেশি দূরে নয় এবং দ্বিতীয় বিষয়টি সময়ের বিচারে অর্থাৎ লুত আলাহাইলামের সমসাময়িক একজন নবী লুতামের কমের উপরে আজাবাসার ঘটনা এটা খুব বেশি আগের ঘটনা ছিল না সেই সময় থেকে এ তাদেরকে সতর্ক করে বলছেন যে লুতের জাতি এটা তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয় সোহাইব আলাহামের ষষ্ঠ উপদেশ তিনি বলছেন তোমরা ইস্তেক করো তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তওবা করো চারিদিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব খুবই মেহেরবান এবং অতি স্নেহময় সুহাইব আল্লাহাম সেই একই উপদেশ দিচ্ছেন যে উপদেশ দিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুল তাদের উম্মরদেরকে ইস্তেক করো আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো আল্লাহর দিকে ফিরে এসো সুহাইব আল্লাহ সালামের এত চমৎকার উপদেশ প্রজ্ঞাপূর্ণ ভাষা এবং ক্ষুদবার পরেও তার জাতির লোকেরা তাদের গোরামির উপর অটল থাকল তাল্লাহ কুরানে বলছেন তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল যদি তোমরা সুয়াইবের অনুসরণ করো তবে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং কাফের সরকাররা আলমালা নেতা শ্রেণী তারা সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছে যদি তোমরা সোয়াইবকে অনুসরণ করো নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমরা আগের আলোচনাগুলোতেও দেখতে পাই এই আলমালা শ্রেণী যারা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তারা প্রত্যেক নবীদের বিরুদ্ধে যুগেদের বিরুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে এমনকি তারা সাধারণ মানুষদেরকে হুমকি প্রদান করে বলছে যদি তোমরা শোয়েবকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যারা শোয়েব আলাহ সাল্লামকে অনুসরণ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়নি বরং যারা নিজেদের কুফুরির উপরে অটল ছিল তাদের উপরেই আল্লাহ রাজাব নেমে এসেছে আল্লাহ বলছেন অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে নিথরভাবে পড়ে রইল মুফাসির কম বলেছেন সোহেব আল এলাকার লোকেদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের মাথার উপরে মেয়েকে জমা হতে থাকে ধীরে ধীরে সেই এলাকায় বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেল অর্থাৎ যখন আকাশ মেঘলা হয়ে আসে এবং বায়ু থেমে যায় এরকম একটা সময়ে বাতাসে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে আর্দ্রতা বেড়ে যায় ফলে আবহাওয়া গুমট হয়ে যায় গরম হয়ে পড়ে এইরকম একটা অবস্থায় সোহেব আল্লামের জাতি দিনের পর দিন অতিক্রম করছিল চিন্তা করুন বাতাস থেমে গেছে কোন বায়ু নেই একেবারে গরম পরিবেশ। এমন অবস্থা আসলে কল্পনা করতে পারি না কারণ বাতাস প্রবাহিত হচ্ছে না এমন কখনো হয় না সবসময় কিছু না কিছু হলেও বাতাস প্রবাহিত হচ্ছে এমন কখন আমরা দেখি না যখন সম্পূর্ণভাবে বায়ু থেমে গেছে সোহেবুল ইসলামের জন্য সোহেবুল ইসলামের জাতির লোকেদের জন্য অবস্থা ছিল সেই যখন তাদের মাথার উপরে মেঘ জমা হয়েছে আর্দ্রতা সর্বোচ্চ সীমায় গিয়ে ঠেকেছে এবং এটা ছিল তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পূর্ব মুহূর্ত যখন একটা চূড়ান্ত ভূমিকম্প এসে উপস্থিত হল এবং তাদেরকে এমনভাবে ঝাঁকুনি দিয়ে গেল তাদের সব কিছু ধ্বংস হয়ে গেল নিজেদের ঘরে তারা মুখ থুবড়ে হয়ে পড়ে রইল আল্লাহ মোহাম্মদ তাদের কুরনে বলছেন যারা কে মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা তাদের দশা এমন হল যেন তারা কোনদিন সেখানে বসবাসই করেনি সুহান আল্লাহ সুহামতাল্লাহ বলছেন জেনে রাখো সামুদ জাতির প্রতি অভিসম্পাদ ছিল ঠিক তেমনিভাবে মাদিয়ানের বাসিন্দাদের প্রতিও আল্লাহ সুহামতাল্লাহর অভিশাপ সেই প্রলয়নকারী ভূমিকম্পের পর যদি কোনো ব্যক্তি সেই জনপদে আসত তাহলে সে যা দেখতে পেত তার কাছে মনে হতো এই এলাকায় কোনদিনই বোধহয় কেউ বসবাস করেনি এমন ভাবে আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন সেই যুগের বড় বাণিজ্যিক কেন্দ্র অর্থনৈতিক কেন্দ্র একটা বড় শহর মাদিয়ান কিছুই অবশিষ্ট রইল না আল্লাহ সহ আল্লাহ বলছেন যারা সুহাইবের প্রতি মিথ্যা মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হল তারাই খাসিরিন হল আল্লাহ আকবার। তারা বলেছিল সুহাইব আলাহ সাল্লামকে যারা বিশ্বাস করবে অনুসরণ করবে তারা হবে আল্লাহ ক্ষতিগ্রস্ত আল্লাহতাল্লাহ সেই কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিলেন যারা এই ধরনের কথা বলে তারাই সব বেশি ক্ষতিগ্রস্ত যখন জাতির লোকেদেরকে আল্লাহ রাজা বেশি পাকড়াও করল তাদেরকে ধ্বংস করে দেয়া হলো সুহাইব আলাহ সাল্লাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন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 কেনই আমি দুঃখ করব এক কাফের সম্প্রদায়ের জন্য যখন তারা মৃত অবস্থায় পড়েছিল সুহাইব আল্লাম তাদের মৃতদেহগুলোর দিকে তাকিয়ে বলছেন আমি আমার দায়িত্ব পালন করেছি যা কিছু আমার কর্তব্য ছিল আমি সম্পন্ন করেছি এবং আল্লাহ সুমত আমার প্রতি যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে সত্য প্রমাণিত হয়েছে এবং তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন সেটাও সত্য প্রমাণিত হয়েছে আমার যা কিছু বলার ছিল বলেছি কিন্তু তোমরা আমাকে অস্বীকার করেছ পরিত্যাগ করেছেন। এরপর সোহেব আলাহিস্লাম তাদেরকে বলছেন সুতরাং কেনই বা আমি দুঃখ করব এক অবিশ্বাসী কাফের সম্প্রদায়ের জন্য তিনি মৃত দেহগুলোর দিকে তাকিয়ে বলছেন তোমাদের জন্য আমার কোন দুঃখ নেই কেন কারণ তারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং কাফেরদের জন্য সোহেব আলাহ ইসলামের হৃদয়ে কোন কষ্ট নেই কোন আফসোস নেই এই সমস্ত কাফেরদের প্রতি আল্লাহতাল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত তাদের প্রতি আল্লাহ শুতরাং অভিশাপ সুতরাং সুয়াইবামও তাদের প্রতি অসন্তুষ্ট যাদেরকে আল্লাহ ঘৃণা করেন তিনিও তাদেরকে ঘৃণা করেন তাই তাদের এই পরিণতিতে ঘটনা অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন